আমার প্রথম পরামর্শ হলো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল যতগুলা বই আছে আপনার ইসলামী আকিদা অন্যান্য যে বইগুলো আছে এই বইগুলো যদি আমরা ভালো করিয়া স্টাডি করি তাহলে বর্তমান এই যুগে আমাদের দেশের জন্য আপনার সহিদার উপরে টিকে থাকা মোটামুটি সহজ কারণ এই বইগুলো আমাদের দেশের আলোকে আমাদের দেশ কেন্দ্রিক যে বইগুলো আমরা ফলো করবো এরপরে আমাদের ডুর এলাহি ড আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর সাইফুল্লাহ ওনাদের যে বইগুলো লিখছেন এই বইগুলো আমরা ফলো করার চেষ্টা করব আরো আছে এর বাইরে আর অনেক বই আছে আমার প্রাথমিক সাজেশন হলে এই বইগুলো ফলো করা Ah, uh, that's right, that's